প্রিয় প্রিয়বিযোগ জম শোক সকলজনি দুঃখি দুঃখম অত ঢিআহম ভি বদমে তবদাসযোগ প্রিয়া প্রিয় বিজ শোক আকলজনি দুঃখ সদ তদি দুহম ভমো নো ভ্রমে বদমে তবদা সুযোগ श्रीशिलभक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर जे भगवत्चरण भगवत सोत चरण सत्करा शतभाग शरण आपत्ति ना थे कखतव्य जगतर यथागुलतन सम्भव है ना শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাধ জানিয়েছেন ভগবৎ চরণে শতকরা শতভাগ শরণাপতি না থাকলে কখনোই কেউ প্রাকৃতিক জগতের অকৈতব সত্য কথাগুলো কীর্তন করতে পারবেন না অকৈতব্য সত্য কথা কীর্তন করাটাই হল ভগবানের মনোরঞ্জন আমরা জগৎবাসীর মনোরঞ্জন করতে বসি নাই পরা ফর তিনি সন্তুষ্ট হবেন আমার এই বাঘ পুষ্পাঞ্জলির দ্বারা সর্বান্ত করণে তার সমস্ত অপ্রাকৃত ইন্দ্রিয়গণের সন্তুষ্টি বিধানের জন্য সেল সরস্বতী ঠাকুর জানিয়েছেন আপনারা সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত ইন্দ্রীয় তর্পণের উদ্দেশ্যে বাস্তবিক হরিকথা সংকীর্তন করবেন কথা কীর্তন করবেন যাতে তার সন্তুষ্টি বিধান হয় জগতের লোককে কোনো মতেই সন্তুষ্ট করা যাবে না তারা কামুক কামুক ব্যক্তির কামে নিবৃত্তি হয় না আজকে আমরা সেসব প্রসঙ্গ দেখব আলোচনা প্রসঙ্গে সকালে এ সমস্ত কঠোর কথাগুলো আলোচনা করেছিলাম সেগুলোর একটু পরিষ্কার না করলে পরে এই সব তত্ত্ববিদ পুরুষগণ ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবেন না বলা হইছিল যিনি অধ্যয় জ্ঞান তত্ত্বে নিজেকে সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট করতে পারবেন তিনি হচ্ছেন জয়যুক্ত হবেন অধ্যয় জ্ঞান তত্ত্বে নিজেকে সম্যকভাবে সংশ্লিষ্ট করতে না পারলে वस्तविक प्रीति बोले विषय उदित होते मध्य कोकम ना कोकम मोर और ले भेजाल रही जा कथा बुझलना बुझलना जखी नाना दर्शन थकबे त्यंत शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर प्रपात प्रचारे जो पार्बे ना যতক্ষণ পর্যন্ত অধ্যয় জ্ঞানতত্ত্বে তিনি সুপ্রতিষ্ঠিত না হচ্ছেন অর্থাৎ ততক্ষণ পর্যন্ত তার নানাত্ব দর্শন হচ্ছে নানাত্ব দর্শনের মধ্যে যদি কোনো বিষয়েতে অভিনিবেশ এসে যায় তখনই ভয়ং দ্বিতীয় অভিনেবেশাদ অপ্রত্য বিপর্যয় অস্থৃতি অর্থাৎ ভগবান অস্ত্রী ভগবানের স্মৃতি হারিয়ে গিয়ে আমাকে জড় বিষয়েতে পতিত করতে পারে সকালে ওই বলেছিলাম ছিল সরস্বতী ঠাকুর এই যে গৌড়ীয় মঠের আবাহন করেছিলেন অপ্রাকৃত জগৎ থেকে গৌরীয় মঠকে নিচে নামিয়ে এনেছিলেন গৌরীয় মঠ কারোর গায়ের পয়সার বলে প্রতিষ্ঠিত হয় না এইসব বলতে গেলে আমার মূল ভাগবত কথা বিঘ্নিত হবে যদি কোনো সময় সময় হয় এইসব আলোচনা করব আপনাদের আশীর্বাদে বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠকে তিনি এনেছিলেন আমাদের কৃপা পাইয়ে দেওয়ার জন্য চৈতন্য মঠ আর চৈতন্য মহাপ্রভু আলাদা কিছু নয় যেটাই চৈতন্য মঠ সেইটাই চৈতন্য মহাপ্রভুই চৈতন্য মঠ যেখানে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনবি সম্যক্রূপে আরাধনা হবে সংকীর্তনযের দ্বারা আর যত তার আনুষঙ্গিক গৌরীয় মঠগুলো হয়েছে সেখানে ভক্ত ভাগবতগণের সেবা হবে যারা সংকীর্তনে আত্মাহুতি দিয়েছেন